আসসালামিকুম রিবরাতিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতাব ইস টিভি বাংলার বাংলা আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের দূরদর্শনের সামনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকেও আরও একটি মনজ্ঞ চিত্তাকর্ষক হাদিস আপনাদের সামনে পেশ করব যার থেকে রয়েছে বহুবিধ শিক্ষণীয় বিষয় আসুন আমরা আল্লাহ সুবাহান আহত আলাকে একজন মানুষ কতটা ভয় করতে পারে এবং আল্লাহর ভয় করলে একজন মানুষ নিজেকে কতটা রেকটিফাই করতে পারে বিশুদ্ধ করতে পারে এর উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই হাদিস থেকে ইনশাল্লাহ পেতে পারবো আসুন আজকের এই আলোচনাকে আপনাদের সামনে পেশ করার জন্য যারা আমাদের স্টুডিওতে সমস্ত বিজ্ঞ আলোচক মন্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দি রয়েছেন শেখ রয়েছেন শেখ আহমদুল্লাহ রয়েছেন রয়েছেন হাফেজুল্লাহ আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর ইউসুফ সাহেবের কাছ থেকে শুনি আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আলহ মাল্লা বাদ সম্মানিত পরিচালক সাহেব আমাদেরকে যে হাদিসটি পেশ করার জন্য অনুরোধ করলেন তা আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ যাতে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় রয়েছে হাদিসটি বরায়দারা জিয়া আল্লাহ তাল্লাহ নকল করেন মাহজুবন মালিক থেকে মাহজিবনুল মালিকের বিবরণ শেষ হলে বর্ণনাকারী বলেন যা তেমরা তুমিন গামে দিয়া গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে রসুল সাল্লি সাল্লাম কলব তাহির নিয়া রসুলাল্লাহ হাল রসল আমাকে পবিত্র করুন আল্লাহ রসোল্লাহকে বলেন আপনি মাইজিবন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে যেই মহিলাটিকে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান রয়েছে মায়ের জীবনে মালিককে এভাবে ফিরিয়ে দিয়েছিলেন বিচার না করে ওইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন কিন্তু অবস্থায় এই এর পরের অংশে রসুল সাল্লা সন্তাকে বললেন ইরজি হতালেদি আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার সন্তান প্রসব হবে সেদিন আসছিও মুসলিম গ্রন্থের বর্ণনতে এভাবে রয়েছে যখনই তার সন্তান প্রসব হয়েছে সেই প্রসব সন্তান নিই ন্যাকড়াতে জড়িয়ে নি রাসুলের দরবারে উপস্থিত আল্লাহ রাসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বললেন যাও তুমি বাচ্চা নিয়ে যাও বাচ্চাকে করাও যেদিন ছেড়ে দিবে সেদিন নিয়ে আসি ও বিচার করা হবে বর্ণনা সূত্রে এসেছে যে দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত অফিয়াদি কেসরা তো খুব জিন এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এ রুটি খাদ্য খেতে পারে এটাই প্রমাণ করে এবং তাকে বুক পর্যন্ত পোঁতে দাও সুম্মার জেমু এরপর তোমরা ইঁট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করো সাহাবিগন তাকে মাঠে নিয়ে গেলেন বর্ণন সূত্রের শেষের দিকে এসে একটা গর্ত খোঁড়ে তাকে বুক পর্যন্ত মাটিতে পৌঁতে দিয়ে চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলেন বর্ণনার শেষের দিকে এসেছে ফাঁক বেলা খালেদুন ওয়ালিদ খালেদুল ওয়ালিদ আসলেন সামনের দিকে তানাজাম খালিদুল ওয়ালিদ সামনের দিকে এসে একটা পাথর তার মুখের উপরে মারলেন আল্লাহা তার মুখের উপরে মারলেন তার মুখের উপরে মারতেই তানাজ দাম আল আজহা খালিদ পাথরটা তার মুখের ওপর লেগে তার মুখটা ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো তাকে এমন একটা তোবা করেছে পাপের জন্য এইরকম তোবা যদি বড় অপরাধী করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন খালিদ তুমি তাকে গালি দিও না এই কথা বলার পরে আল্লাহ রাসুল তার জানাজার আদেশ করলেন এবং তার কাফন দফনের ব্যবস্থা করলেন তিনি নিজেই জানাজা করলেন কাফন দফনের ব্যবস্থা করলেন অত হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একজন মহিলা অবশ্যই সে বিবাহিত ছিল যার ফলে এই বিচার করলেন বিবাহ করার পরে মানুষ এই কর্মে লিপ্ত হলে বাঁচার কোনো সুযোগ থাকে না ক্ষমা তো বা আল্লাহ কবুল করল যেটা আমরা এই হাদিস থেকে বুঝছি জি জন জি শুক্রিয়া জেজাকাল্লাহ খেরান জাজ শেখা আব্দুরাজ ইউসুফ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটি হাদিসের ঘটনা শুনলাম যে ঘটনাটি আমাদের হৃদয়কে আসলে আলোড়িত করে আমাদের ভিতরে একটা ভাবাবেক তৈরি হয় যে মানুষ কতখানি আল্লাহকে ভয় করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে এর শিক্ষণীয় বিষয় এবং আল্লাহ রাসিমাবাদ যে ঘটনাটি উপস্থাপন করলেন আমাদের শেখ আমার কাছে এক বাক্যে আমি অত্যন্ত আবেগ হয়ে একটি কথা শুধু বলতে চাই এই একটি ঘটনা ইসলামের ইতিহাসের স্বর্ণযুগের সমস্ত বিবরণকে একটি ঘটনার মাধ্যমে তুলে ধরা যায় এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি নিশ্চয়ই আলোচনা হবে ইনশাআ কিন্তু প্রথম যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি সেটা হলো আজকের অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতার জোয়ারে দুর্নীতি অনৈতিকতার জোয়ারে এ সমস্ত ঘটনা আমাদের কাছে কেবলই কল্প কাহিনীর মতো মনে হতে পারে কিন্তু আল্লা ভীতি তাকোয়া এমন এক জিনিস প্রকৃত ইমান এমন এক জিনিস যে এই জিনিসটি মানুষকে সত্যিকার অর্থে আত্মজিজ্ঞাসা রত সত্যিকার অর্থে মানুষের মধ্যে জবাবদিহিতার বোধ সত্যিকার অর্থে অপরাধ বোধ মানুষের ভিতরে এরকমভাবে জাগ্রত করতে পারে যে পৃথিবীর কোন সমাজে কোনো সভ্যতায় কোন ইতিহাসে কোনো শাসকের শাসনামলে এরকম একটি ঘটনা এই ঘটনা তো দূরের কথা এর ধারে কাছের একটি ঘটনাও দেখানো কি যাবে যে আসামি নিজে এসে বলছেন আমার মৃত্যুদণ্ড দিন আর শাসক এড়িয়ে যাচ্ছেন তিনি আবার সামনে আনছেন নিজের সেই সন্তানকে নিজে দেওয়া পাপের আত্মাহতি করা দর্শক একটু করুন কতটা ভয় এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার কি এক অনুপম দৃষ্টান্ত তার আকুলি তারা যে সত্যিকার্থে মুসলিম হয়েছিলেন আত্মসমর্পণ যেটাকে বলা হয় একেবারে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন এর নজির পৃথিবীর কোন সভ্যতা কোন শাসকের ঘটনা শিক্ষণীয় যে দিকটি আমাদের শেখ আহমদুল্লাহ তুলে ধরলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি মানুষ আকুতি যে পবিত্র হবে সে পবিত্র হবে এটা বিরাট জিনিস আজও এই চিন্তাধারা মানুষের ভিতরে থাকত আমাদের সমাজ হতে পারত পরিষ্কার এখানে ভালো মা এবং ভালো মেয়ে পাওয়াই আজকাল দুষ্কর হয়ে যাচ্ছে অনেক পরিবারের জন্য এটা এত খারাপ অবস্থা দাঁড়িয়েছে সমাজ কঠিন অবস্থা দাঁড়িয়েছে আল্লাহ তাদের মধ্যে যেন কোনো কাজ করছে না এই শাস্তিটা ওই সময় আল্লাহ এজন্য হাদিসে আসছে যে ব্যক্তি মানে ওকে বা কিছু শাস্তি যদি হয়ে যায় তার জন্য কাফরা হয়ে যাবে এই যে এই জন্য তবা তান বলছে এমন তো সে যদি সমস্ত ঘটনাটা কিন্তু আরো বড় আছে কি করতো মানুষের লাঠি নিয়ে মানুষের জিনিস সূত্র তাকে যে বড় অপরাধী মানুষ এত মানুষের অপরাধ করে তারপর এই লোক বড় ধরনের আমাদের জানা দরকার যে আজও আমাদের উচিত যে এই জাতীয় যদি কিছু ঘটে যায় এটাকে খারাপ ভাবে চিত্তায়িত না করা আল্লাহর আইন আল্লাহ তালার বিধানকে বাস্তবায়ন করা এখন মনে হয় একটা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে এটা একজন মহিলা নিজে তার অন্য অন্য বিধানের মতো এই বিধানটা আসবে এই বিধানটা পালনের জন্য প্রাথমিক দুটি শর্ত এক নম্বর হলো অপরাধী নিজে এসে স্বীকার করবেন আমি নিজে করেছি তখন তারপর শাস্তি বাস্তবায়ন দুই নম্বর হলো এমন চারজন সাক্ষী দেখবেন যে চারজন সাক্ষী সশরীরে সরাসরি দেখেছেন আর সাক্ষীদের ক্ষেত্রে তাদেরকে এর থেকে বিরত থাকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার ধারাবাহিকতায় একবারে বিরতির কেনারায় এসে উপস্থিত আসুন অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে একটু ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ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 समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी बांगल् আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শন সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোমনাথের বাস্তবায়ন দেখুন সোনাহ পরবর্তীকুম রাহরাত দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা ফিরে আসলাম আবারও আমাদের যে আলোচনা চলছিল যে এই গ্রামী দিগোত্রের মহিলা যিনি আল্লাহ সুবাহন আহতালার ভয়ে জাহান্ন নাম থেকে মুক্তির প্রত্যাশায় নিজের জীবনের সব স্বপ্ন সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে কলিজার টুকরা একেবারে হাঁটি হাঁটি পা করা শিশু তাকে রেখে সব দুনিয়াবি মায়া মমতা ছিন্ন করে একমাত্র আল্লাহর জান্নাতে প্রত্যাশায় নিজেকে পাপ মুক্ত করতে চাইলেন আসুন এর থেকে নিয়ে বিষয় কী আছে জানার জন্য আমরা যাই আমাদের প্রাগ্য আলোচক ডক্টর হাফেজ এবিএম এবি এম হিজবুল্লাহ আসলে দিজার এই ঘটনাটি মানব সভ্যতার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে সে নিজেকে আখেরাতের শাস্তি জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার জন্য দুনিয়ার শাস্তিকে মাথা পেতে নিয়েছে যা দুনিয়ার শাস্তি আমি চাই আখের শাস্তি থেকে আমায় মুক্তি পো ও কেননা দুনিয়ার শাস্তির চাইতে আখেরাতের শাস্তি যে কত ভয়াবহ এই মহিলা রসুল করিম সাল্লিউসাল্লামের সহচর্যে থেকে এবং কোরআনের আলোকে বুঝতে পেরেছিলেন তাই তিনি দুনিয়ার শাস্তিকে প্রাধান্য দিয়েছেন আখিরাতের শাস্তি থেকে এক দুই নম্বর আল্লাহ রাবুল আলমীর দেখুন মানব হত্যা করলেও সেখানে আল্লাহ রেখেছেন ডাকাতি করলে উল্টো করা যাবে ঠিক আছে মৃত্যুদণ্ড একটা বিধান আছে কিন্তু এই ধরনের বিধান আর কোনটার মধ্যে নেই আর এই বিধানটা কিন্তু আহলে কিতাবদের জন্য ছিল মা তাদের মধ্যে ছিল তারা লুকিয়ে রাখত পরে যা হোক সেটা সেই বিধানটাকে আল্লাপাক আমাদের জন্য বহাল রেখেছেন তার মানে আল্লাপাক আমার ইমানদার বান্দারা একটি পুধ পবিত্র জাতিতে পরিণত হোক এবং সেখানে আমার উন্নতির মধ্যে যে নারীরা আছে এবং পুরুষরা আছে তারা যেন সবসময় পবিত্র অবস্থায় থাকে অনৈতিক কোনো কর্ম অনৈতিক কোনো সম্পর্ক এর মধ্যে তারা জড়িয়ে পড়ে যেন সমাজকে কলুষিত না করে দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন এটা তো ব্যাপক হয়ে গেছে এবং এখন তো আল্লাহ আমাদেরকে হেফাজত না করলে আমরা কোন দিকে যাবো কাছ থেকে তো জেনা এটাকে আমাদের আল্লাহ মত একটা বলা হয়েছে আমরা তো সেদিকে ধাবিত হচ্ছে। শুধু তাই না এই বিধানটা চালু করার ক্ষেত্রে দুনিয়া যে যাই বলুক তাতে আমাদের কি যায় আসে আল্লাহর বিধান মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমী তার বান্দাদের জন্য অমানবিক বা বর্বর কোন আইন চাপিয়ে দেন না বরঞ্চ এমন এমন বিধান চাপিয়ে দিয়েছেন যে যদি কার্যকর হয় তাহলে আমরা তো বলি আপনার নিশ্চয়ই একমত হবে না আল্লাহর এই বিধানগুলোর যদি সব বলি না অন্তত যদি ফিফটি যদি কার্যকর হয় পেসাস। তারপরে হাদ্দে সারাকা আর হাদ্দে জেনা যদি হয় আমি নিশ্চিত আমরা বাস্তব বুঝতে পারলাম সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম ভাই বোন আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ঘটনার বাস্তবতা দেখে আপনাদের কোনো কিছু আপত্তির সুযোগ আছে এটা আপনারা মনে করলে মনে করবেন যে আমি তাহলে ইসলাম নীতিকে বিশ্বাস করছি একজন নারীর এই শাস্তি রাসুল সাল্লা ইসলাম দিলেন একটা শিশু বাচ্চাকে সামনে রেখে শাস্তি হতে যদি পুরুষ করে। হয়েছে। এবং মহিলার শাস্তি এবং পাথর দিয়ে আপনাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যখন এ বিধান দিয়ে গেলেন অবশ্যই বিশ্বাস করতে হবে এতে কল্যাণ আছে যারা এটাকে অপছন্দ করছে এটা আপনি নিশ্চিত বিশ্বাস করবেন তারা এইভাবে পেশ করলেন খুজু আননি খুঁজু আননি খুঁজু আননি তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো এই কথা বলার পরে ফকা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বললেন তাহলে তাকে বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাইয়বান রাজম যদি বিবাহিত পুরুষ নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে এল পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে তার বাঁচার কোনো সুযোগ নেই আমরা এখানে আমার মুসলিম ভাই বোনকে আরো বলে রাখতে পারি যে রাসুল সাল্লিসাল্লাম বললেন মুসলিম মুসলমানের রক্ত বৈধ নয় ইল্লাবে এহদা সালাসা তিনটা কারণে মানুষকে হত্যা করা যায় তার একটা হলো কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে তবে এর বাঁচার পথ আছে এর অভিভাবক গার্জেনরা যদি বলে যে আমরা মারব না নিয়ে যাওয়া হয়েছে সুলি কাস্টে ফাঁসিতে তখনও বলছে আমার ভুল হয়েছে তাহলে তাকে হত্যা করতে হবে না তার তো সুযোগ আছে সেও বেঁচে গেল কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই অন্তত আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের এই দ বিধানকে স্পষ্টভাবে এইভাবে মনে রাখি যে দুনিয়াতে বিবাহ করার পরে যারা এই পাপে লিপ্ত হবে অন্তত তাকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে বেঁচে থাকার কোনো পথ নেই আপনার বিচার হলো না আপনি আল্লাহর কাছে তোবা করেন ক্ষমা চান ইনশাল্লাহ ক্ষমা হবে কিন্তু অপরাধ হচ্ছে এই মানের অপরাধ আচ্ছা এটা গেল একটা আমরা তো বললেন নারী পুরুষের অবৈধ সম্পর্ক কিন্তু সমকামিতার কি হবে এখন যেটা সারা ওয়ার্ল্ড এর মধ্যে চলতেছে আরো মারাত্মক সেটা হলো দেখুন এর অর্থ এই না দেখে কেউ যদি এখন মনে করে তাহলে আমিও যে ধরা দে আমিও দুনিয়ার কি শাস্তি নিয়ে আঁকড়েছে শাস্তি না না এটা করতে যাবেন কারণ আল্লাহ রসুল দেখেন উনি আসার পরে বলতেছেন কি কেন এটা করবে মানে এই যে শেখ যে বারবার বলছিলেন যে এটাই আর বাঁচার কোন তার সুযোগ নাই কেন এটা বড় প্রশ্ন আসবে এত মর্মান্তিক এত এত কঠিন ভাবে কেন এটা আসবে যারা এই কেন কেন বলছিলেন ওনারা কিন্তু গত বহু যুগ ধরে বলে আসছিলেন যে অপরাধ হবে ধর্ষণ আর তার শাস্তি হবে মৃত্যুদণ্ড একটু বেশি হয়ে যায় না পৃথিবীর বেশিরভাগ সমাজে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নাই ছিল না এটা আমাদের পার্শ্ববর্তী কোন কোনো দেশে আমাদের দেশ সহ যখন গত কয়েকখানেক বছর দুই ধরে ধর্ষণের মাত্রা বাড়তে বাড়তে বাড়তে যখন সীমানা ছেড়ে চলে গেল তখন রাষ্ট্রীয়ভাবে একটা বড় রাষ্ট্রে আমি নামল্য করতে চাচ্ছি না আইন করা হলো দর্শন যেটাকে এতদিন আপনি বর্বর বলে আসছেন আপনি এখন বুঝছেন যে জেনা এমন একটা অপরাধ যে চুরি বলেন মানসত্তা বল অন্য সমস্ত অপরাধ থাকা সত্ত্বেও মানব সভ্যতা থাকতে পারে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে জেনার ব্যাপকতার মাধ্যমে আর আজকে আমরা অপরাধ থামানোর জন্য কি করছি বাস্তবচিত্রটা কি কত রকমের বাহিনী পৃথিবীর সমস্ত দেশেই কত রকমের বাহিনী আমরা সাজাচ্ছি ইন্টেলিজেন্স এই সেই চর্চা এটা যদি সমাজ আমরা ছড়াই দিতে পারি তাহলে সমাজ এমন নাগরিকের জন্ম দিবে যাদের জন্য আসলে এই যে বিচার আল্লাহ বিচারটা করে দিলেন আমাদের আহমদ আলোচনা করেছিলেন যে এটা সাব্যস্ত করাই একটা বড় জিনিস জি জি এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে বাস্তবায়ন করবেন বা রাষ্ট্রপ্রধান যখন এটা ব্যাপক আকার হয়ে যাবে কারণ দেখাদেখি পর্যন্ত বসে যায় এই ঘটনার আলোকে যে শিক্ষা লাভ করলাম যে শিক্ষা দিয়ে আসুন আমরা নিজেদেরকে পুত ও পবিত্র রাখার চেষ্টা করি আমরা একটি পরিশীলিত সমাজ গঠনের উদ্দেশ্যে একটি পরিমার্জিত আমাদেরকে তৌফিক দান করুন আমিনুম র फिल्टार कर पानी विशुद्धिस रक्त है पवित्र कुरने अनेक बार ये कथा जकत अर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড